পরিশিষ্ট ক তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও পরোপকার শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি কামিনী কাঞ্চনী সংসার এরই নাম মায়া ঈশ্বরকে দেখতে চিন্তা করতে দেয় না দু একটি ছেলে হলে স্ত্রীর সঙ্গে ভাই ভগ্নির মতো থাকতে হয় আর তার সঙ্গে সর্বদা ঈশ্বরের কথা কইতে হয় তাহলে দুজনেরই মন তাঁর দিকে যাবে আর স্ত্রী ধর্মে সহায় হবে পশুভাব না গেলে ঈশ্বরের আনন্দ আস্বাদন করতে পারে না ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় যাতে পশুভাব যায় ব্যাকুল হয়ে প্রার্থনা তিনি অন্তর্যামী শুনবেনই শুনবেন যদি আন্তরিক হয় আর কাঞ্চন আমি পঞ্চবটি তলায় গঙ্গার ধারে বসে টাকা মাটি টাকা মাটি মাটি টাকা টাকাই মাটি বলে জলে ফেলে দিছিলুম। বঙ্কিম টাকা মাটি মহাশয় চারটা পয়সা থাকলে গরিবকে দেওয়া যায় টাকা যদি মাটি তাহলে দয়া পরোপকার করা হবে না শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি দয়া পরোপকার তোমার সাধ্য কি যে তুমি পরোপকার করো মানুষের এত নপর চপর কিন্তু যখন ঘুময়? তখন যদি কেউ দাঁড়িয়ে মুখে মুতে দেয় তো টের পায় না মুখ ভেসে যায় তখন অহংকার অভিমান দর্প কোথায় যায় সন্ন্যাসীর কামিনী কাঞ্চন ত্যাগ করতে হয় তা আর গ্রহণ করতে পারে না থুতু ফেলে আবার থুতু খেতে নাই সন্ন্যাসী যদি কারুকে কিছু দেয় সে নিজে দেয় মনে করে না দয়া ঈশ্বরের মানুষে আবার কি দয়া করবে দান টান সবই রামের ইচ্ছা ঠিক সন্ন্যাসী মনেও ত্যাগ করে বাহিরেও ত্যাক করে সে গুড় খায় না তার কাছে গুড় থাকাও ভালো নয় কাছে গুড় থেকে যদি সে বলে খেও না তা লোকে শুনবে না সংসারী লোকে টাকার দরকার আছে কেন না মাগ ছেলে আছে তাদের সঞ্চয় করা দরকার মাগ ছেলেদের খাওয়াতে হবে সঞ্চয় করবে না কেবল পাঞ্ছি ওর অর্থাৎ পাখি আর সন্ন্যাসী কিন্তু পাখির ছানা হলে সে মুখে করে খাবার আনে তারও তখন সঞ্চয় করতে হয় তাই সংসারী লোকে টাকার দরকার পরিবার ভরণ পোষণ করতে হয় সংসারী লোক শুদ্ধ ভক্ত হলে অনাসক্ত হয়ে কর্ম করে কর্মের ফল লাভ লোকসান সুখ দুঃখ ঈশ্বরকে সমর্পণ করে আর তাঁর কাছে রাত দিন ভক্তি প্রার্থনা করে আর কিছুই চায় না এরই নাম নিষ্কাম কর্ম অনাসক্ত হয়ে কর্ম করা সন্ন্যাসীরও সব কর্ম নিষ্কাম করতে হয় তবে সন্ন্যাসী সংসারীদের মতো বিষয় কর্ম করে না সংসারী ব্যক্তি নিষ্কামভাবে যদি কাউকে দান করে সে নিজের উপকারের জন্য পরোপকারের জন্য নয় সর্বভূতে হরি আছেন তাঁরই সেবা করা হয় হরি সেবা হলে নিজেরই উপকার হল পরোপকার নয় এই সর্বভূতে হরির সেবা শুধু মানুষের নয় জীবজন্তুর মধ্যেও হরির সেবা যদি কেউ করে আর যদি সে মান চায় না যশ চায় না মরবার পর স্বর্গ চায় না যাদের সেবা করছে তাদের কাছ থেকে উল্টে কোনো উপকার চায় না এরূপভাবে যদি সেবা করে তাহলে তার যথার্থ নিষ্কাম কর্ম অনাসক্ত কর্ম করা হয় এই রূপ নিষ্কাম কর্ম করলে তার নিজের কল্যাণ হয় এরই নাম কর্মযোগ এই কর্মযোগ ঈশ্বর লাভের একটি পথ কিন্তু বড় কঠিন কলিযুগের পক্ষে নয় তাই বলছি যে অনাসক্ত হয়ে এরূপ কর্ম করে দয়া দান করে সে নিজেরই মঙ্গল করে পরের উপকার পরের মঙ্গল সে ঈশ্বর করেন যিনি চন্দ্র সূর্য বাপ মা ফল ফুল শস্য জীবের জন্য করেছেন বাপমার ভিতরে যাস স্নেহ দেখো। সে তারই স্নেহ জীবের রক্ষার জন্যই দিয়েছেন দয়ালুর ভিতর যা দয়া দেখো। সে তাঁরই দয়া নিঃসহায় জীবের রক্ষার জন্য দিয়েছেন তুমি দয়া করো আর না করো। তিনি কোনো না কোনো সূত্রে তার কাজ করবেন তার কাজ আটকে থাকে না তাই জীবের কর্তব্য কি। আর কি তার শরণাগত হওয়া আর তাঁকে যাতে লাভ হয় দর্শন হয় সেই জন্য ব্যাকুল হয়ে তাঁর কাছে প্রার্থনা করা শম্ভু বলেছিল আমার ইচ্ছা যে খুব কতকগুলো ডিসপেন্সারি হাসপাতাল করে দি। তাহলে গরিবদের অনেক উপকার হয় আমি বললুম হাঁ অনাস্ত হয়ে যদি এসব করো তো মন্দ নয় তবে ঈশ্বরের উপর আন্তরিক ভক্তি না থাকলে অনাসক্ত হওয়া বড় কঠিন আবার অনেক কাজ জড়ালে কোন দিক থেকে আসক্তি এসে পড়ে না কর্মীর ভিড়ে ঈশ্বরকে ভুলে যায় আরও বললুম শম্ভু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি যদি ঈশ্বর তোমার সম্মুখে এসে সাক্ষাৎকার হন তাহলে তুমি তাঁকে চাইবে না কতগুলো ডিসপেন্সারি বা হাসপাতাল চাইবে তাকে পেলে আর কিছু ভালো লাগে না মিষ্টি পানা পেলে আর চিটেগুড়ের পানা ভালো লাগে না যারা হাসপাতাল ডিসপেন্সারি করবে আর এতেই আনন্দ করবে তারাও ভালো লোক কিন্তু থা কালাদা। যে শুদ্ধ ভক্ত সেই ঈশ্বর বই আর কিছু চায় না বেশি কর্মের ভিতর যদি সে পড়ে সে ব্যাকুল হয়ে প্রার্থনা করে হে ঈশ্বর কৃপা করে আমার কর্ম কমিয়ে দাও তা না হলে যে মন তোমাতেই নিশিদিন লেগে থাকবে সেই মন বাজে খরচ হয়ে যাচ্ছে সেই মনেতে বিষয় চিন্তা করা হচ্ছে শুদ্ধাভক্তির থাক একটি আলাদা থাক ঈশ্বর বস্তু আর সব অবস্তু এ বোধ না হলে শুদ্ধাভক্তি হয় না এ সংসার অনিত্য দুদিনের জন্য আর এ সংসারের যিনি কর্তা তিনিই সত্য নিত্য এ বোধ না হলে শুদ্ধাভক্তি হয় না জনকাদি প্রত্যাদিষ্ট হয়ে কর্ম করেছেন